السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه <أخرجت للناس> تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله فقال رسول الله صلى الله عليه وسلم من اقبرت قدماه في سبيل الله حرمه الله على النار فقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما দরবারে লক্ষ্য করতে শুকুর ও সুযোগ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদেরকে সমাজের অনেক অনেক মানুষ থেকে নির্বাচিত করে বাসাই করে তার খাসবান্দাদের সুরত দান করে মসজিদের পরিবেশে আসার তৌফিক দান করলেন এবং মহান হুকুম মাগরিবের ফরোজনামাজ জামাত শেখ আদায় করার তৌফিক দান করলেন অতঃপর রহমতের পরিবেশে বসে অজুর সাথে বসে আল্লাহ আল্লাহতালার খাসবান্দা জাকিরিন শাকিরিন এবং দিনের জা আইনদের সাথে কিছু সময় সাহচর্যতা অবলম্বন করার এবং তাদের সান্নিধ্যতা গ্রহণ করার তৌফিক দান করেছে এই সমুদায় ন্যায়মতের শোকর আদায় কল্পে দিল থেকে কালী মত শকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ এই ধরনের মজলিসের মাহাত্ম মর্যাদা অতীব অনেক অনেক মাহাত্ম আর মর্যাদা যেহেতু বোখারি শরীফের হাদিসে আছে বান্দা যদি নামাজের পর মসজিদে অবস্থান করে অজুব সাথে সেখানে কোনো বলা হয়েছে যদি অজুব সাথে অবস্থান করে রহমতের ফেরস্তাদের পক্ষ থেকে রহমত আর মাঘহরা দোয়া পাইতে থাকে এরকম দোয়া করতে থাকে ফেরেস্তারা আল্লাহু আল্লাহ আল্লাহ আলাই আর ফের দোয়া যেহেতু তারা নিষ্পাপ দোয়া। আল্লাহ আমাদের দিনের দিনের জন্য মেহনতের ফিকির নিয়ে একটি মজলিসে বসার এবং কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা আলোচনা করার এবং শ্রবণ করার জন্য সুযোগ দান করেছে এজন্য এই মজলিসের বহু দাম আল্লাহ তালে স্বয়ং রসুল্লাহ দিয়েছেন নির্দেশ দিয়ে বলেছেন কাহাফের একটি আয়তের মধ্যে আসেন আল্লাহ তো নবীকে সম্বোধন করে धर बसमस्त मानुषे जाम्रद्देश आयतरे आ रसूल सल्लाह वाली घरे आराम करते समय आयत ना जिले अल्लाह रसुलर बर हुए कारा जर बसार्जन रसुल के ताद कर खुजते खुजते तलाश करते करते मस्जिदे चलेजिदे देख किसु लोक मस्जिदे मध्य बसा कुरान शरीफ करते किसु लोक कुरान शरीफ सुनते आल्ला रसुल सामने आसान मस्जिद दरजा सकले आवाज बंद कर रसुल्ह सल्लाम जिज्ञासा करोम की करते এই কোরআনে কারিমের তেলাত কেউ করতেছি কেউ শুনতেছি তার মানে কেউ করতেছি কেউ আর কেউ শিখাইতেছে এই কাজই হচ্ছে তোমাদের উদ্দেশ্য কি তখন সাহাবাহকরাম বললেন আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালা রিজা মানবে আল্লাহ তালা সন্তুষ্টি রসুল্লাহ আমি কসম করে বলছি আমার সাহাবিরা তোমরাই সেই জামাত যে জামাতের সাথে বসার জন্য আমি রসুলকে আদেশ করা হয়েছে আদেশের মধ্যে আছে আল্লাহ রসুল তখন শুক্রিয়া আদায় করেছেন আল্লাহামদুল্লাহ হিল্লাবিন উম্মতি আল্লাহামদুলিল্লাহ হিল্লাি জাল আবিন উম্মতি এই জন্য এই ধর্মের মজরিসের আল্লাহ তালার কাছে বহুত দাম বহুত মাহাত্ম বহুত গুরুত্ব আছে ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে দিনের তলবার ফিকির দান করেছে দিনের একটা গম চিন্তা ফিকির ব্যথা বেদনা আল্লাহ অন্তরের মধ্যে দিয়েছে এটা বহু বড় যাদের অন্তরে এই ফিকির আছে যাদের জন্যই সম্ভব হয়েছে যাদের মধ্যে দিনের কোন ফিকির নাই দিনের কোনো তলব নাই পিপাসা নাই কোন রকমের চিন্তা নাই তারা কিন্তু মসজিদের পরিবেশে আসতে পারে না তারা দুনিয়ার ফিকির নিয়েই তারা ব্যস্ত এই ধরনের ফিকির তলব পিপাসা আল্লাহ তাবার কাতা বান্দার মধ্যে পয়দা করে যাদের হেদায়ত আল্লাহ তালা চান যাদের হৃদয়ত আল্লাহ তালা চান তাদের হৃদায়তকে এইভাবে আল্লাহ তালা সহজ করে দেন আর যাদের হৃদায়ত আল্লাহ তালা চান না তাদের জন্য হৃদায়তকে কঠিন করে দেন তার জন্য আমি হৃদায়তকে সহজ করে দিই কেমন সহজ করে দিই যে তার বক্ষ কে আমি হৃদায়তের জন্য খুলে দিই তখন তার জন্য হৃদায়ত গ্রহন করাটা সহজ হয়ে যায় আর জন্য আর কারোর জন্য যদি আল্লাহ তালা হেদায়ত না চান সেটা পরে রাতের মধ্যেও বলছেন আল্লাহ তালা বলেন আমি যদি কারো গোমরাহি চাই হৃদায়ত যদি না চাই তাহলে ইয়াজ আল সদ রাহু দইকান হারা যা আল্লাহ তালা বলেন তার সিনাকে আমি তং করে দিই ওই সিনা আর হেদায়ত গ্রহণ করতে প্রস্তুত হয় না আল্লাহ তাল আমাকে আপনাকে হৃদায়ত দিবেন আল্লাহ তালা তলব দেন নাই যার কারণে সে হেদায়ত থেকে মাহরুম হয়েছে বঞ্চিত হয়েছে স্বয়ং রাসুর সাল্লাহাম তার জন্য দোয়া করেছেন রুনা করেছেন সুপারিশ করেছেন না এতটুকু সে দোয়া করতে পারে আল্লাহ তালা চাইলে দোয়া কবুল করবেন না চাইলে রথ করবে। হেদায়াত একমাত্র আল্লাহ তালার হাতে এটা একমাত্র আল্লাহ তালা নিজের নিয়ন্ত্রণে রাখতেন কোরআনের বহু আয়াতার প্রবাণ আল্লাহ তালা বলেন এরকম বহু আয়াত বলেন আমার রহমত আমি যাকে ইচ্ছা তাকে আমি দান করি আর যাকে ইচ্ছা তাকে আমি মাহরুম করি এই জন্য আমাদের রাখতে হবে যে একমাত্র হিদায়ত হলো আল্লাহ হাতে আল্লাহ মহজ দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে সেই হৃদায়ত দান করেছে ইসলামের পথের পথিক বানিয়েছেন জান্নাতের পথের পথিক বানিয়েছে যে পথের পথিক আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন এটাকে সিরাতে মুস্তাকিম বলা হয় এমন একটি পথ ते दुनिया दिन के इसलमीन जिंदगी प्रधान गेटर सोमलिया अनुजी आपने चलें शरियत मान ही আল্লাহ করে আমাকে আপনাকে আমরা যদি একটু কোশেষ করি একটু চেষ্টা করি হাত পা নারী একটু যদি মেহনত করি আল্লাহ তাল আমাদেরকে ওই পথের উপর অবিচল রাখবেন অটল রাখবেন তো মৃত্যুর পর ওই পথটি কথা বলা হয় দুনিয়ার জন্য মেহনতের কথা বলা হয়নি দুনিয়া বাকাদে মোকাদ্দার জাত তোখ দিলে যতটুক আল্লাহ দুনিয়া রাখছেন এতটুক এসেই যাবে मेहनत कम करूक दौरझाप कम करूक आखिर बोला मुजाहिए जो मेहनत कर मुजहदा कर आखे पथ तहज हो सम आल्लादी যারা মেহনত করবে দিনের জন্য আর এই মেহনতের পর আল্লাহ অগণিত অসংখ্য বদলা প্রতিদান আমাকে আপনাকে আল্লাহ তালা দান করবে আর দেশের মধ্যে আল্লাহ রসুল বলেন যে দিনের জন্য যারা মেহনত করে দিনের জন্য যারা কদম উঠায় একটি আল্লা রাস্তায় ধুলায় ধূসরিত করব ওই পার ওই পাওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করবে বুখারের শরীফের হাদিস আর অন্য হাদিসের মধ্যে আছে যে এক একটি কদমের বিনিময়ে আল্লাহ রাস্তায় কদম আমি আপনি ফেলাবো পদমের আল্লাহ সাত শত করে নেবে সাত শতটি করে দরজাত আল্লাহ তালা বলন্দ করবে এবং আরেক হাদিসের মধ্যে আছে যে কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় গিয়ে একটি নেক আমল করে একটি বেশি না ওই একটি নেক আমলের সোয়াব উনপঞ্চাশ কোটি নেক আমলের সমতুল্য সোয়াব হিসেবে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবে দিনের জন্য মেহনত করতে পারা এটা হল সফলতা আল্লাহ তালা যাদের হৃদায়ত চান যাদের ইমানের মজবুতি চান তাদের জন্যই মেহনতকে আল্লাহ তালা সহজ করে দেয় জন্য ইমানকে শিখতে হয় ইমান মেহনত করে অর্জন করতে হয় मेहनत कारण बयान करेष्ट अती हायत पैस अनेक हाय दीर्घ हायत तर इबादतो बी तर हायतों बसि क्रेष्ठ बोले घोषणा देवी শ্রেষ্ঠত্বের কারণ কি তোমরা আখের তোমরা আখের শেষ উন্মত আখেরই উম্মত কিন্তু এই দিন কিন্তু আখের না দিন চলবে তেমত পর্যন্ত এই তোমাদের বড় জিম্মাদারি আছে আগের উম্মত তাদের নবী এসেছে এরপরে আরেক নবী আসছে আর কোনো এক নবীর বা আরেক নবী আসছে এরকম ভাবে আসছে কি কিন্তু এই উন্মত আখেরই উন্মত এই নবী হলো আখেরই নবী এই নবীর পরে কোনো নবী নাই এই উন্ম্মতের পরে কোনো উন্মত নাই কিন্তু দিন থাকবে কি না। এমত পর্যন্ত থাকবে কি না আখের উম্মত হিসাবে একটা দায়িত্ববোধ দেখে যায় যারা এই আখের শব্দটা বুঝবে যে আমরা আখেরই উন্ম্মত আমরা আখেরই নবীর উম্মত আখেরই নবী আমাদের নবী আখেরই নবী তাদের চিন্তা চেতনার মধ্যে একটা প্রচার প্রসারের নিমিত্তে আমাদেরকে মেহনত করতে হবে আল্লাহ ত্রেষ্ঠত্বের কারণ এটা বয়ান করেছেন যে তা মরু মুনকার তোমরা এই দাওয়াতের কাজ করবে এই আমর আমরবিল মাহরুফ নাহিয়ারিল মুনকার এটাই হল দাওয়াত এবং তাবলীগের খোলা দাওয়াত এবং তাবলীগের মধ্যেই এই আমর বিল মাহারুফ নাহিয়ারিল মুন আছে এই কাজ তোমরা করবে এই কাজের কারণে তোমাদেরকে শ্রেষ্ঠ অনুভব ঘোষণা করা হবে আর সাথে সাথে আল্লাহ এটাও বলে দিয়েছেন এই কাজ যদি করো তু মিনু ন ইমানের কথা শেষে বলা হয়েছে এই কাজ করলে তোমাদের ইমান মজবুত হবে পাকা হবে স্বাভাবিক জ্ঞানে সবারই প্রশ্ন আছে যে ইমানের কথা বলতে মজবুত করে দেবে এই জন্য ইমানকে পাকা করার জন্য এটা একটা ঠিকরা এটা একটা লাইফ আল্লাহ তাইকম্বার পাঠিয়েছেন নবীর আসুন পাঠিয়েছেন আল্লাহ তালার মাহবুব এবং মাহবুল বান্দা চার শ্রেণীর যাদের পথের প্রতীক হওয়ার জন্য আমাদেরকে দোয়া শোচানো আমরা দোয়া করি এই চার শ্রেণীর মানুষ আল্লাহ মাহবুব এবং মাহবুল বান্দা তারা এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ তালা পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছেন তারা বিশেষ করে নবী রাসুলগণের কথা কোরআকাই উল্লেখ হয়েছে তারা তিনটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন এবং তিনটা লাইনে তারা মেহনত করে আমরাও যদি ওই তিনটা লাইন কেটে মেহনত কে যদি আমাদের আমল যদিও কম হবে তাদের মতো আমল হবে না কিন্তু আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে পরবর্তী ওলাদকে পূর্ববর্তী ওলাদ সাথে মিলাইয়া দিবে কোরআনের আল্লাহের ঘোষণা मेहनत कथा बोला के संक्षेपे बोला केवलिक बोलाम यथलु आल आया मानुषर सामने কোরআনের আয়াত তেলাওয়াত করে বা তার মর্মার্থ করে তাদেরকে দিনের দিকে আল্লাহ রসুল বলেন আমি দিনের মুয়াল্লিম হিসাবে শিক্ষক হিসাবে আমি প্রেরিত হয়েছে জাগতিক শিক্ষার শিক্ষক হিসাবে দিন শিখানোর জন্য शिक्षक हिसाब दिनी बड़ जरूरी दुनिया मदरसा डी मदरसा दिनीम सही शिक्षा तीन नम्बर क्या हल आत्मार परिशुद्धि अर्जन कर मानुषे जहां पुतो पवित्र करे बाकी पुतो पवित्र कर सब गुणाह बर्जन करा এই তিনটি কাজ নবিরাসুলগণ এই তিনটি লাইনে মেহনত করেছে এই পৃথিবীর মানুষ যে কেউ এই তিনটি লাইনে মেহনত করবে এই তিনটি লাইনকে ধরবে মজবুত ভাবে ধরবে এই তিনটি লাইনে মেহনত করবে এই তিনটি লাইনকেই বলা হয়েছে আল্লাহ রাস্তা যেমন একজন ছাত্র এলেম শেখার জন্য মাদ্রাসায় চলে গেছে বলা হয়েছে মান মানসারাজ আফি তলাবিল্লাহ হাত্তা যে ব্যক্তি এলেম শেখার জন্য ঘর থেকে বাইরে হয়েছে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে যতক্ষণ সে ফিরে না আসবে আল্লাহ রাস্তায় আছে হিসেবে গণ্য হবে জন্য। নিজের এবং আভ্যন্তরীণ অবস্থাকে পুত পবিত্র করার জন্য গুণাকে ছাড়ার জন্য কোন হাক্কানি কোনো পীরের কাছে গিয়ে তার সান্নিধ্য সময় অতিবাহিত করল কিছু সময় দিল তার সাহচর্যতায় থাকলো বলতেছে সে আল্লাহ রাস্তায় গেছে এটাকেও আল্লাহ রাস্তা বলা হয়েছে অস্বীকার করা যাবে না এগুলি কোরআনের মধ্যে সব আছে আরেকটি হলো কি তাবলীগ নিজের পরিশুদ্ধের মাধ্যমে মজবুত করা যায় নিজের ইমানকে পাকা পুক্ত করা যায় এরকম দিন শেখার জন্য ইমান শেখার জন্য এই মেহনতের জন্য বের হয়েছে তিন দিনের জন্য দশ দিনের জন্য এক চিল্লার জন্য তিন চিল্লার জন্য ছালের জন্য বের হয়েছে তাহলে এটাও আল্লাহ রাস্তার মধ্যে সাবেক এই যে তিনটি আল্লাহ রাস্তার বর্ণনা দেওয়া হল এই আল্লাহ রাস্তায় গিয়ে যেই ব্যক্তি মেহনত করবে যেই ব্যক্তি মেহনত করবে আল্লাহ তোয়াত তারা তার জানলাতে কোয়াতকে সহজ করবে বুখারি শরীফের বুখারি রহমতুল্লাহ আলে হাদিস এনেছেন যেই ব্যক্তি কষ্ট করে মেহনত করে একটা পন্থা অবলম্বন করলো যেই পন্থার দ্বারা তার উদ্দেশ্য হল ইমান শেখা আমল শেখা মান সালাকা সালাক হাদিসের শব্দটা দেখেন যেই ব্যক্তি কষ্ট করে সালাক মানে কষ্ট করে অর্জন করা হয় কারণ যারা দাওয়াত যায় একটু কষ্ট হয় বাড়িতে আরামে থাকলে যত আরাম হয় গেলে থাকলে আরাম পাওয়া যায় কষ্ট হয় আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি একটু কষ্টের সাথে মেহনতের সাথে একটা পন্থা অবলম্বন করলো এখানে এই কথা বলা হয় নাই যে ফিক্সড মাদ্রাসায় গিয়ে ভর্তি হলো এই কথা বলা হয় নাই মোবাইল মাদ্রাসা এখানেও ছাত্র আছে এখানেও শিক্ষক আছে এখানেও ছাত্রাবাস আছে ছাত্রাবাস কি বস্তির আল্লাহ রসুল বলেন মানা লুবুবি যে ব্যক্তি কষ্ট করে মেহনত করে একটা পথ অবলম্বন করলো যে পথ অবলম্বন করার দ্বারা উদ্দেশ্য হল দিন শেখার ইমান শেখার উদ্দেশ্য আল্লাহর বলেন বিশাল জুবানে ঘোষণা করেন আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন ভাই আমার আপনার জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করবেন সেই ধরনের একটি আমলে আর আল্লাহ তো নূর আর দাওয়াত প্রাথমিকটা আলীর আছে এখানে সুরা শেখানো হয় একটা ব্যক্তির জন্য নামাজকে সহি করার জন্য নামাজ শেখার জন্য পাঁচটা সুরা কমপক্ষে লাগবে পাঁচটা দোয়া লাগবে এই পাঁচটা সুরা ছাড়া সহি করা ছাড়া পাঁচটা দোয়া ছাড়া তো তার নামাজ হবে না ছানা লাগবে তার শাহুদ লাগবে দরিদ লাগবে দোয়ায় মাসুরা লাগবে দোয়ায় কনুত লাগবে পাঁচটা দোয়া লাগবে কিনা আবার পাঁচটা সুরা লাগবে এগুলি কিন্তু প্রাথমিক পর্যায়ে দাওয়াত তাবলিগ দেখেন যারা দাওয়াত তাবলিকে গেছি আমরা দেখা যায় কি এরকম হালকা বন্ধ হয়ে বসে বসে কোরআনের এক একটা সুরা নষ্ট করে পরে কিনা ভাই তাহলে এখানে তাবলিগ হলো তালিমও হলো আবার তাজকিয়াও আছে তাজকিয়া কেমন যে নিজের বোঝা নিজে মাথায় নিয়ে নিয়ে হাড়ি চুলা নিয়ে গরম চুলা মাথায় নিয়ে চলো অহংকারকে খতম করো সালাম করো অহংকারকে অহংকার আত্মার পরিশুদ্ধিও এখানে অর্জন হয় অহংকার খতম হয়ে যায় বিনয় অন্তরের মধ্যে হাসিল হয় এইভাবে আল্লাহ তালা সব ধরনের গুণা থেকে বাঁচা তার জন্য সহজ করে আবু হরাই এক বিশিষ্ট আবু হরাই একজন মর্যাদা সম্পন্ন সাহাবি ছিলেন এক গভর্নর হয়েছিলেন অস্থায়ী গভর্নর আসল গভর্নর উনি বিদেশে গিয়েছিলেন বাহিরে গিয়েছিলেন তো ওনাকে অস্থায়ী গভর্নর বানিয়ে যাওয়া হয়েছে উনি দিনের বেলা অফিস করতেন সরকারি কার্যাবলী সম্পাদন করতেন আর যখন সন্ধ্যা হতো অফিস টাইম চলে যেত তখন একটা আটার বস্তা মাথায় নিয়ে এরকম ভাবে এরকম বাজারের মধ্যে সে বলেন সরস্বর তোমাদের আমির সাহেব তো আমি আমার অহংকারকে খতম করতেছি গভর্নর হইলে একটা অহংকার আসে যে আমি রাজত্ব পাইছি ক্ষমতা পাইছি আমি কিছু করতে পারি ও দিনের বেলা এসে যায়। আমি অফিস টাইম ছাড়া অন্য টাইমে আমি আটার বস্তা মাথায় নিয়ে অহংকারকে আমি খতম করবো প্রকৃত যারা যায় যারা মেহনতের সাথে যায় আন্তরিকতা নিয়ে যায় মহব্বত নিয়ে যারা যায় তারা নিজের কাজ কিন্তু নিজেই করে এবং আগ করে আর কি খেতমত আমি চাই খেতমতো আমি করব এরকম করে কিনা ভাই এখানে আস্তার পরিশোধ এই জন্য এই কাজ অত্যন্ত মকবুল কাজ আল্লাহ করে গেছেন এই কাজের বিদায় হাজের সময় বুখারি শরীফের হাদিস কিতাবুল হজের মধ্যে আছে বুখারী শরীফের হাদিস কিতাবুল হজ কিতাবুল হজের মধ্যে আছে আল্লাহ রসুল সমস্ত সাহাবাহিক গ্রামদেরকে সাক্ষী বানিয়ে এরকম ভাবে গেছেন যে আমার এই দিনের এই দাওয়াতের কাজগুলো দিনের এই সমস্ত বিষয়গুলো তোমরা পরবর্তী হাদিস বর্ণনা করার পর আব্দুল্লাবিন আখের উন্মত মানে এত সহজ না আখের উন্মত মানেই আখের উন্মত মানেই ওই দায়িত্ব কাঁধে নেওয়া স্পন্ধে নেওয়া যে এই দিন তো চলবে তো এই দিনকে পৌঁছানোর দায়িত্ব আমার জিম্মায় এই জন্য ভাই এই দায়িত্ব বোধ নিয়ে চলাফেরা করার নাম হলো দাওয়াত রানিং খলিফা উনি বসে আসলেন এক লোক সাম দেশ থেকে আসলো কষ্ট করে মেহনত করে আসছে তো আগন্তককে জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি কোথেকে এসেছ বলে সাম দেশ থেকে এসেছি সাম দেশ থেকে ওদিনা এসেছ এক মাসের পর তখন পায়ে হেঁটে এসছে আসছে বাস নাই ট্রাক নাই রেলগাড়ি নাই কোন যোগাযোগ ব্যবস্থা নাই ওই সময় মক্কা থেকে মদিনায় যেত চোদ্দ দিন লাগতো কিতাবে লিখছে চোদ্দ দিন লাগতো পায়ে হেঁটে যেত সামদেশ থেকে মদিনার দূরত্ব এক মাসের দূরত্ব তোমর বললেন তুমি কেন এসেছো। বলে যে আমি শুধু এই জিনিস শেখার জন্য এসেছি যে রসুল্লাহ নামাজের মধ্যে তাসাহত কিভাবে পড়তো আত্মা যেহেতু কিভাবে করতেন এই জিনিস আমি শেখার জন্য আল্লাহর আল্লাহর যারা স্বর্ণ কারণে দেখে নাই তোর আমার দরকার নাই তুমি আমাকে পাঁচ টাকা দাও তোমাকে এক কেজি বেগুন তো মর দিয়ে আল্লাহ ওই লোকের কোথায় শুনে তার দিলের মধ্যে এতটুকু প্রভাব বিস্তার করেছে যে তিনি কেঁদে ফেললেন কিতাবের মধ্যে তিনি এমন কাদা কাটলেন এরপর হজরত কাদার পর চোখের পানি দিয়ে দাঁড়ি মুবারক ভিজায় ফেলার পর বললেন পছন্দ করে বলছি আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলছি যে তোমার মতো লোককে আল্লাহ তালা যাহার নাম দিয়ে আজাব দেবেন না কেন বলছেন হজরে তোমরের জিব্বা এই জিব্বা এই জিব্বা দ্বারা যা কিছু বের হয় সবকিছুই ওহি তার মহাফেক নাজিল হয় হজরে তোমরের মহাফেক অনেক ওহি নাজিল হয়েছে উনি যা বলছেন জিব্বা দিয়ে ওটাই আল্লাহ তালা নাজিল করেছে এই জিব্বা সাধারণ জিব্বা না। উনি কেন একো বলছেন আল্লাহ রসুল তাদের মধ্যে বলেছেন যে তার জন্য জান্নাতের পথটি সুগম করে দেয় সহজ করে দেয় ওই লোক জাননাতে যাবে না তো কে যাবে দাওয়াত এবং তাবলীগের মেহনতারক মেহনত আমি আপনি করতে রাজি আছি তো ভাই তবে আমল করতে হবে মন গোড়া নয় সোননাথ অনুযায়ী আমল করতে হবে সৃষ্টি অনুযায়ী আমল করতে হবে দেখেন লক্ষাধিক বাইগম্বরকে আল্লাহ তালা পাঠিয়েছেন শুধু এ বাদতে পদ্ধতি বাদলা নবীর রসুলগণকে কেন পাঠিয়েছেন আল্লাহ তারা এ বাদতের পদ্ধতি বাতলানোর জন্য প্রাকটিক্যাল ভাবে নবী রসুলগণ দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে রোজা রাখতে হয় কিভাবে হজ করতে হয় কিভাবে উজু করতে হয় আল্লাহ রসুলকেও দেখানো হয়েছে মেয়েরা যে যখন নামাজ খরচ হয় পরের দিনই জিবরিলামিন আসছে জহরের নামাজের সময় আর সে প্রাকটিক্যাল ভাবে নবীকে দেখাইছেন যে এই নামাজ এই অক্ পড়বেন এইভাবে পড়বেন প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ রসুল সাহবারকে আমাকে শিখাইছেন দেখাইছেন মন গোরা ইবাদত করার কোন সুযোগ আছে মন গোড়া কোন ইবাদত করলে ওটাকে ইবাদত বলে না ওটাকে বলে না দিনের যে কোনো কাজ হবে সোননাথ অনুযায়ী হবে সোননাথ এক নাম্বার এখলাস থাকতে হবে ইমান থাকতে হবে দুই নাম্বার সন্ন্যাস থাকতে হবে সোননাথ অনুযায়ী করতে হবে দাওয়া তো টাবলিক এই কাজ নবীওয়ালা কাজ ल्लाकर महबूब और मकबुल बंद क्या कह सेम आन्नाथ सिसटेम की सोन्नाथ की सबसे बड़ सुन्नाथ हल कह ख्याल अनेक सोन्नाथ आब बोला सम्भव नये सबसे बड़ सिसटेम हल सबचे बड़ सुन्नाथ हल दिन जरा धारक बाहक आईन में दिन जरा आज तत्वधने काजट कर दिन बड़ एक हल दुनिया बड़े दिन बड़ तथा ओला माक राम দিনের বড় উত্তরাধিকার এ কথা বলে দেওয়া হয় বরং ওলামা এ কেরাম ওলামা এরাম হওয়ার পর যদি ওইগুলো সাথে থাকে থাকুক অসুবিধা ওলামা একেম বলা হচ্ছে নবীর উত্তরাধিকার এই জন্য দিনের যে কোনো কাজ তাদের পরামর্শে তাদের সিস্টেম অনুযায়ী তাদের বাতানো পদ্ধতি অনুযায়ী আমার আপনার ওয়া চাই এটাকেই বলা হয় হয়তো মন করা কাজ করলে এ বাদত হয় না নামাজ মন করা বললেও নামাজ হয় না হাদিস মধ্যে আছে ঈদের দিন একদিন সাধারণত আলিরদীয়তলানু এক ব্যক্তিকে দেখলেন ঈদের মাঠে নকল করতেছে ঈদের নামাজের আগে নকল করতেছি মনে করছে আস্ত বরকতের দিন নকল পড়লে মনে হয় সব বেশি হবে সাধারণত আলিরদিউল্লাহলানু জোর দিয়ে হুজুর আমি তো তাবলিগি করতেছি তো আমি তো ভাই এই নামাজ তোমাকে জাহার নামে নিয়ে যাবে তো ভাই নামাজ বলেন রোজা বলেন বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম আছে নামাজ বলেন রোজা বলেন দাওয়াত বলেন সব দিনের কাজ এগুলি দুনিয়ার কোনো পদবী নাই দুনিয়ার কোনো ডিগ্রি না। এগুলি করতে হলে আমাকে আপনাকে দিনের যারা ধারক বাত্তাবধনে করতে হবে তারা যেভাবে বলেন ঠিক সেইভাবে করতে হবে মন গড়া এই যে মসজিদের মেহরাব এই মসজিদের মেম্বার এটাকে মেম্বার বলে এটাকে মেহরাব বলে এই মেহরাব আর মসজিদ এই মসজিদের মেহরাব হিসাবে পরিগণিত এই এগুলি এগুলিও পরিচালনার দায়িত্ব তত্ত্বাবধানার দায়িত্ব হল ওলামা একরামের এই জন্য দিনের প্রত্যেকটি কাজ তাদের সত্তাবধাটি পরিচালিত হবে তারা যেভাবে বলেন সেভাবে মন কাজ করার কোন সুযোগ নাই কেউ যদি কোন মন গড়া কাজ করে তাহলে মধ্যে যেহেতু কিছু ভেজাল ঢুকে গেছে এখন এমনও মানুষ বাইর হয়েছে যেরকম ভাবে মন কাজ করতেছে মন আমার মনে যেতে আসছে যে বাস আমি এটা আমি কাউকে মানি না এটাকে এমন কথা হলো এটা তো নষ্ট পূজারই এটা হলো খায় সব পূজারি হলো এটা কিন্তু তো দিন বলবেন কিতাবে আছে অনুসরণী অনুকরণীয় তাও কতক্ষণ পর্যন্ত যদি একজন আলেম হকের উপরে থাকে যতদিন হকের উপরে থাকবে হাক্কানি রব্বানি আলেম হিসেবে থাকবে সে অনুসরণী অনুকরণ হিসেবে কিন্তু আলেমের মধ্যেও কেউ যদি এরকম তার পদস্থলন ঘটে যায় চেতনার মধ্যে পড়ে যায় সে যদি হাক্কানি আর রব্বানি হিসেবে যদি না থাকে হাক্কানি মানে হক কথা বলে আর রব্বানি মানে সে আল্লাহ যদি এই দুই বোন থেকে খারেজ হয়ে যায় তাহলে আমরা আমাদের জীবনের অজিফা যদি এই কাজকে বানিয়ে নি সামনে ইস্তেমা আসতেছে কে সামনে রেখে সুরুজ হওয়া এবং আল্লাহ রাস্তায় বের হওয়া আর এ খুব জোরদার মেহনত করা জোরদার মেহনত করা সাহাবাহিকামদের এত বড় মাকাম কেন ভাই সাহাবাহিক বোখারি মুসলিম আবুদাউদ্দিন মোসান্নি যারা আছে এদের বাড়ি কোথায় ছিল বেশিরভাগ মোসান নিভিনদের বাড়ি ছিল রাশিয়াতে একসময় রাশিয়া ছিল এলেবের মার্কাস এলেভের মার্কাস ছিল কিন্তু পরবর্তীতে কোনো কারণে দাওয়াতলীগের মেহনত কমে গেছে কমে যাওয়ার কারণে কমিউনিস্ট সেখানে তাদের উত্থান হয়েছে ওখানে রাশিয়ার ভাই এই মেহনত মেহনত জরুরি কিনা ভাই অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আমার আপনার প্রত্যেকটি উন্মতের নাজাতের জন্য আল্লাহ তালার মাহবুব এবং বান্দা বনার জন্য দুনিয়াতে সফলতা এবং আখেরাতে সফলতা লাভ করার জন্য এই আমলটি অত্যন্ত জরুরি এই বিশেষ করে ইজতেমা আসতেছে এই ইজতেমাটা আমাদের জন্য অতীব জরুরি দিনের জন্য যেহেতু ইজতেমা আর এই ইজতেমাকে সামনে রেখে খুরুজের লাইনে মেহনত করা এই জন্য ভাই কোন কোন ভাই ইজতেমাকে সামনে রেখে আমরা বের হতে রাজি আছি প্রস্তুত আছি আমাদের কাজ হল আমল হলো উদ্দেশ্য আছে এই জন্য আমরা প্রস্তুত হয়ে রাজি হই আল্লাহ তোবার তাহলে আমাদের চুটা ফাটা মেহনতকে কবুল আর মঞ্জুর করি বলি ভাই আলহামদুলিল্লাহ ভাই জানতে আল্লাহ তালা কবুলার মঞ্জুর করেন